সেই জন্য বলছেন ভক্ত ভক্ত অবশেষ ভক্ত চরণ রক্ত চরণ রেণু এইগুলোতে তিনি সাধনের বল আমাদের এসব বিশ্বাস হতে চায় না সবসময় একটা জড়ো চিন্তাধারা চলে আসে নিজের যে জড়ো অভিজ্ঞানতা আছে এর সামনে এর সাপেক্ষে আমি সমস্ত অপ্রাগত জগতের বিচার বৈশিষ্ট্যগুলো মেপে নেওয়া বুদ্ধিতে অগ্রসর হই বলে আমি প্রতি পদে পদে ধোকা খেয়ে যাই আমার কাছে অপ্রাজ জগতের ধাম নাম কোন কিছুই প্রকাশিত হতে চায় না তারা বলে এ তো নির্বোধ এ তো সেবা বিমুখ এর হৃদয়ে সংকোচ ভাব আছে এখনো পরিস্ফুটন হয়নি সেই জন্য এর কাছে সবকিছু এরা চিৎ সবকিছু লুকিয়ে ফেলে আমি মনে মনে ধাম করে ধরে আমি মনে মনে মনকলাকে অনেক কিছু নাম করে নি আমি এত নাম করেছি মোসাই কিন্তু দেখা যায় স্বাস্থ্যবোধের তা নয় যেটা সব বস্তু সব বস্তু বস্তুর সঙ্গে কোনোদিন কারোর শক্তি চ্যালেঞ্জ কখনো কাজ করে না যেটা সব প্রকাশ বস্তু অপ্রাকৃত তার কাছে তোমাকে নিজের কোনো চ্যালেঞ্জিং মুড আমি করে নেবো মেপে নেবো জেনে নেব সব বুদ্ধি কখনোই চলতে পারে না সেখানে সর্বদাই শরণাগত হয়ে নতযান হয়ে ক্রন্দন ছাড়ার কোনো পথ নেই গৌরিশী মহারাজকে প্রশ্ন করা হতো বাবাজি মহারাজ অল্প কথা আমাদের যদি বলেন আমরা ভগবানকে কি করে লাভ করব বলতে পারেন দয়া করে একটু বলুন না বাবা একটা মধ্যে বলে একটা লাইন বলে তোমরা প্রচুর পরিমাণে কেঁদো যেমন সংসারের লোকেদের জন্য তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব স্ত্রী সবার জন্য কাঁদো স্বামীর জন্য কাঁধে স্ত্রী আত্মীয় পরিজনের জন্য যা কিছু তোমরা কাঁদো তুমি ভগবানের জন্য কেঁদো বেশি পরিমাণ প্রচুর কেদ একটা কথায় উত্তর শেষ কথাটা একটা কিন্তু তার মধ্যে কত গভীর রহস্য লুকিয়ে রয়েছে ভগবানকে যদি পেতে চাও প্রচুর পরিমাণে কন্দন করো তাহলে ভগবানকে পেয়ে যাবে। কথাগুলো কোনোটাই বিচ্ছে নয় অত্যন্ত গভীর রহস্য ঢাকা সেই জন্য বলা হচ্ছে বৃন্দাবনের যে সমস্ত গুলম লতা নবদ্বীপ ধামের যা কিছু আছে সব কিছু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 কৃষ্ণ নাম আদি নাম আদি আদি শের কৃষ্ণ নাম নামের সঙ্গে যা কিছু পরিকর বৈশিষ্ট্য ধাম সমস্ত কিছু লীলা সমস্ত কিছুকে বলবার জন্য আদি শব্দ ব্যবহার করা হয়েছে অতক কৃষ্ণ নাম আদি এর এগুলো সব সব একসঙ্গে বলা হয়েছে আদি বলে ছেড়ে দেওয়া হয়েছে সেগুলো আমার কাছে প্রকাশিত হয় না আমি জানতে পারি না তাহলে বক্রীনাথ ঠাকুর জানাচ্ছেন যখনই লক্ষ্মীপীয়া ঠাকুরাণীর লীলা সংগোপন করলেন প্রারম্ভিকভাবে লীলা শুরু হলো হয়ে কিছুদিন লীলা হলো যতক্ষণ লক্ষ্মী বিয়া দেবী শক্তি ভগবান গৌর নারায়ণের সঙ্গে বিরাজমান থাকলেন ততক্ষণ পর্যন্ত বিষ্ণুপ্রিয়া দেবী আত্মগোপন করে রয়েছেন আর যখনই তিনি লীলা এ করলেন সঙ্গে সঙ্গে অন্তত ধান করার সঙ্গে সঙ্গে এখানে আবার বিষ্ণুপ্রিয়া ঠাকুর আত্মপ্রকাশ করলেন এবং বক্রীবি ঠাকুর বলছেন শ্রী গৌর অবতারে যে বৈশিষ্ট্য অকাতরে নাম প্রেম দান্তা পাত্র বিচার সমস্ত ছেড়ে দিয়ে তিনি অকা ধরে সবাইকে প্রেম করলেন এই সমস্তগুলোর ব্যাখ্যা যদি শুনতে যাও সে ধরনের মেধা দরকার হয় সে ধরনের বিচার বুদ্ধি উন্নত না হলে সব কথার বিচার কিচ্ছু বোঝা যাবে গৌর অবতর এই সুবিধে ছিল পাত্রা পাত্র বিচার এসব করা হয়নি প্রধান সরস্বতীবাদ বলেছেন এসব স্বাস্থ্যেতে বিচার রয়েছে তোমরা জানো শুনেছ কিন্তু উপলব্ধি হয়নি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 ভাগবত বর্ণনা করা সবাই ঘরে বন্ধ করে চুপে একা কয়েকজন সংকীর্তন করেন আর মনে মনে দুঃখ করেন যে প্রাশন্ড গুলো কবে আমাদেরকে এরকম ধরনের অত্যাচার করছো কবে এদের মুখ বন্ধ হবে অদ্দ্বৈত গোসাই বলছেন বাইরে গেলে পরে শ্রীনিবাস আচার্য এরা বলছেন বাইরে গেলে পরে কাউর মুখ দেখতে ইচ্ছে করে না যেখানে তাকাবে সেখানে এই বিমুখ ব্যক্তিসব রয়েছে। রয়েছেন সমস্ত বিমুখ বর্ণনা করা আছে চৈতন্য ভাগবতে চৈতন্য চৈতন্য কিঞ্চিত বর্ণনা করা আছে চৈতন্য ভাগবতে বেশি রূপে বৃহৎ রূপে বর্ণনা করা আছে এই অবস্থায় সমস্ত পাখন্ডীগণ চারিদিকে বিচরণ করছে ভক্ত যারা আছেন তারা আত্মগোপন করে রয়েছে। যে করেন হরিণামিষ্ট গোষ্ঠী নিজেদের মধ্যে করেন গোপনে ধর করে বাইরে সব উপহাস করে এই অবস্থা দেখা গেল আগের অবস্থার বলা এইটা এই অবস্থাটা গৌরব গৌর অবতারের আগে গৌর ঠিক যখন আবির্ভাব হলেন তখন বর্ণনা করা আছে তখন চন্দ্রগ্রহণ কে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে আশ্রয় করে মাইন্ডেড पूर्ण ग्रास चंद्र ग्रहण के आश्रय गौरामा जे नाम ग्रहण चंद्र ग्रहण सूर्य पूर्ण चंद्र ग्रहण ये पूर्ण चंद्र ग्रहण के आश्रय नाम ग्रहण शक्ति संचार कर नाम ग्रहण शक्ति पूर्ण चंद्र ग्रहण के एकलक्ष গৌর চন্দ্র যখন অবতীর্ণ হলেন তখন দেখা গেল সবার মধ্যে নাম গ্রহণ করার একটা বিশেষ শক্তি এলো চৈতন্য ভাগবতে এর আগে যে বর্ণনাগুলো করলাম গৌরাবতারের সঙ্গে সঙ্গে থেকে বর্ণনা আছে কাতারে কাতারে লোক যাচ্ছে সবার মুখে কৃষ্ণ নাম গোবিন্দ নাম কি জানি কোথা থেকে লক্ষ লক্ষ লোক সব গঙ্গা যাচ্ছে বর্ণনা আছে দেখবে এবার তোমাদের মনে কোনোদিন প্রশ্ন এলো না মহারাজ একটু আগে তো দেখলাম বর্ণনা যে সমস্ত এখানে তাকণ্ডিলে রয়েছে একটা কেউ মুখে কাউর নাম নেই আবার গৌরবতারের সঙ্গে সঙ্গে বর্ণনা করা হচ্ছে সবাই স্নানে দে ওরাচ্ছে গ্রহণের কালেতে কাতারে কাতারে লক্ষ লক্ষ লোক বাংলা স্নানে কোনো জায়গা নেই এরকম ধরনের অবস্থা সবার মুখে কৃষ্ণ গোবিন্দ নাম কোথা থেকে যে কোনোদিন চৈতন্য ভগবতে বৃন্দাবন রস্তপুর বলছেন যে কোনদিন উচ্চারণ করেন না ভগবানের নাম ভুলো তার মুখে পর্যন্ত নাও একই একই মহিমা গৌরের গৌরাঙ্গ আবির্ভাবের সঙ্গে সঙ্গে সবার মধ্যে গৌরবতারের বৈশিষ্ট্য শুনে নাও সবার মধ্যে এই গ্রহণের ছলে নাম গ্রহণের যে যে অত্যন্ত ক্ষমতা সেই ক্ষমতা দান করলে এইটি হচ্ছে গৌরবতারের বৈশিষ্ট্য বিশেষতা অন্য কোন অবতারে তো হয়নি অন্য কোন কলি নামে তো নাম নামই প্রধান সাধন ছিল কলিকালের নাম বিনা কিছু ছিল না কিন্তু অন্য অন্য কলিকালে কিন্তু লোকের পাপ্রবণ মন হরি নাম গ্রহণের দিকে শক্তি ছিল না প্রতি কলিতে তো গৌরঙ্গম আছেন না প্রতি কলিতে গৌরঙ্গ মহু আছেন না আর প্রতি ডাব কৃষ্ণও আছেন না বোঝা গেল ব্রহ্মার প্রকট বিহার করেন ভগবান গোবিন্দ আর কৃষ্ণ করে তো লীলা হ্যাঁ নমস্ করু আমাকে অর্চনা করো আমাকে পুজো করো আমাকে নমস্কার সবাই এ তো সুবিদের কথা কেউ বিশ্বাস করতে পারলাম ভগবান কিন্তু সত্যি কথা বলছে ওরা বললে তো সুন্দরের কথা কথাই বলবে তখন ভগবান শ্রীকৃষ্ণকে আসতে হল গৌর রূপে আর গৌর রূপে এসে তিনি ভক্তভাব অঙ্গীরা করলেন অনেক কিছু বৈশিষ্ট্য আছে শুধু একটা না চৈতন্য কথা কোনো সময় সময় হলে আলোচনা করা যাবে এখন বৈশিষ্ট্য হল এই যে নাম গ্রহণের ক্ষমতা এই কলিকালেতে পাত্রা পাত্র বিচার আন আম নবিক্ষেননি গৌর নিত্যানন্দ এই জন্য চৈতন্য ভাগবত বুঝছেন গৌর নিত্যানন্দ এই যে নাম এই গৌর নামেতে নিত্যানন্দ এতে অপরাধীর বিচার করেন সম্বন্ধে মানে নাম লইতে প্রেম বয় অশ্রুধার বয় এগুলো সমস্ত গৌর যখন প্রকট ছিলেন এগুলো করেছিলেন তিনি আশ্চর্য সব বিলাস করেছিলেন অপরাধের বিচার করে না গৌর নিত্যানন্দ কিন্তু নাম করে অপরাধের বিচার নাম অপরাধ হলে অপরাধীর সেই অপরাধীর কখনোই প্রেম জাগ্রত হবে না অশ্রু আসবে না পুলক হবে না কিচ্ছু হবে না কৃষ্ণ যত যতক্ষণ অপরাধ থাকবে সেইজন্য জন্য দশবিধা নামের নাম অপরাধের কথা বিশেষভাবে বর্ণনা করা আছে এগুলো এখন তোলা থাকুক অন্য সময় আলোচনার জন্য শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরাণীর অসমর্থ অবধানের কথা আজ আলোচনার বিষয়বস্তু সেখানে দেখা যায় যে বিষ্ণু বিয়া ঠাকুরাণী সনাতন মিশ্রের গিয়ে রয়েছেন সেখানে সচিমা তাকে ছোটবেলা থেকে দেখছেন গঙ্গাস্থানে যান সবকিছু কী পাও করেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল ভগবানের ইচ্ছাতে বিষ্ণু বিয় সঙ্গে গৌরাং মহাপুর পরিণয় হল অপ্রাজ বক্রমনাথ ঠাকুরের কাছে অনেকে বিভিন্ন প্রশ্ন করতেন ভক্তিম ঠাকুরের কাছে অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করতেন ভক্তিম ঠাকুর সেগুলো উত্তর দিতেন সুন্দরভাবে ঠাকুর বলতেন যারা অর্চন মার্গে রয়েছেন অর্চন মার্গের ব্যক্তিদের জন্য তাদের কাছে গৌর বিষ্ঠ স্বরূপে আরাধনা করা উচিত অর্চন মার্গে আর ভজন মার্গে ভজন মার্গে গৌর গদাধর বোঝা গেল এরা সবই হয়ে যায় অজন মার্গের যে উচ্চস্থা আমরা কিন্তু অর্চন মার্গে যারা থাকবেন তারা অর্চন মার্গেতে বিগ্রহ কে করা হয় সেখানে গৌর বলা হয় তো শ্রীপক্ষে গৌরী সঙ্গে বিলাস করছেন এই জন্য গৌর নারায়ণ কথা বলা হয়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 এইসব কথা অনেক বিচার বৈশিষ্ট্য আছে যাই হোক এখন বিষ্ণুদিয়া ঠাকুরাণী আবির্ভাব হলেন গৌরের লীলাভূমি গৌরের সঙ্গে লীলা করবার জন্য জগৎবাসীকে পরিপূর্ণ কিবা কীভাবে যদি সুযোগ এসে থাকে কখনো জগৎবাসী সৌভাগ্যের যদি পরিপূর্ণ তম। হয়ে তাকে সৌভাগ্যের উন্মেষ তবে জেনে রাখবেন এই গৌর গৌরের সঙ্গে বিষ্ণুদিয়া দেবীর এই লীলা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 রাধারানীর সঙ্গে গোবিন্দের বিলাস এই কথা অনেকে শোনেন বিষ্ণু বিয়াদেবী সম্বন্ধে বিস্তৃত আলোচনা সহজ খুব একটা হয়ে ওঠেন বিষ্ণুবিয়া দেবীর যে গোপন রহস্য এই সম্বন্ধে বিস্তৃত খুব একটা আলোচনা হয় না যেরকম রাধারানী সম্বন্ধে আলোচনা হয় বিস্তৃতভাবে বিষ্ণুবিয়াদেবী সম্বন্ধে এত বিস্তৃত আলোচনা হয় না কারণ এই কথা লোকে বুঝতেও অসুবিধে হবে বিষ্ণুবিদাদেবী আবির্ভাবের সঙ্গে সঙ্গে এবার কি হলো আমরা দেখলাম বিষ্ণু বিদা গৌর নারায়ণ মধ্যে বিদ্যাবিলাস সম্পন্ন করলেন বিদ্যাবিলাস হলো কিছুদিন বিদ্যাবিলাস হওয়ার পরেতে বিদ্যাবিলাসের সময় বিদ্যাবিলাস হওয়ার পরেতে সঙ্গে সঙ্গে যখন তিনি পিতৃ কেন তোমার চরণ দর্শন করলাম সেখানে ঈশ্বর পরিবারের সঙ্গে তার যে অন্তরঙ্গ ভালোবাসার কথা দুজনে দুজনে প্রেম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 অনেকে গেছিলেন ছাত্র ভাত্র তারা গেছিলেন পুরা তারা কেউই জ্বর সারাতে পারছেন না কোন ওষুধের কাজ হচ্ছে না তখন প্রভু ভগবান একেই বলে ভগবান তিনি তখন বিপ্রপাদদক পান করে দেখালেন সঙ্গে সঙ্গে জ্বর চলে গেল বিপ্র পাদদক পানের লীলা করলেন গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে দেখুন কি ধরনের অবতার এই যে অবতারই ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন গৌর রূপে এলেন তখন কি ধরনের বিলাস করছেন আশ্চর্য আর সেখান থেকে যখন প্রভু ঈশ্বর পরিবাদকে বলছেন এই আমি দেহ তোমায় গরু সমর্পণ করলাম আমি তোমার চরণে এবার সংসার সাগর থেকে উদ্ধার হো মরে আরে গৌরঙ্গসার ওই সংসার সমুদ্র থেকে আমায় বাঁচাও তখন সেখানে ঈশ্বর পরিবাদ বলছেন অহৌভাগ্য হয়ে গেল দীক্ষা গ্রহণের পর যখন গৌর ফিরলেন সেখানে ফিরে এখন বিচিত্র বিলাস শুরু করলেন যেটা কোনদিন কেউ দেখেন আশ্চর্য কথা সেখান থেকে ফিরে আসার পরেও শচী রাঙিনাথে অদ্ভুত বিলাস করছেন গৌরা যে কথা বিশ্বাসযোগ্য করা যায় না কখনো একটা শূন্য দৃষ্টি সংসারের প্রতি কোন রকম কোন নেই সর্বদাই যেন অন্তর্মনা হয়ে রয়েছেন এসে পরম গম্ভীর আগে কত ভক্তদের সঙ্গে লীলা করতেন কাউকে ঢাকাই ভাষায় কাউকে চিটানের ভাষায় কার সঙ্গে বাঙাল ভাষায় ঠাট্টা করতেন মুরারিগুপ্ত করত তোমার বংশে সবাই তো সেই জায়গা কার আর তুমি কার সঙ্গে এভাবে প্রভু কত্থ করতেন সবার সঙ্গে ই আর কি মারতেন কিন্তু এখন এসে দেখা যাচ্ছে সে আর কোনো কিছুই তার ভাল লাগে না সমস্ত কিছু তার উড়ে গেছে কপ্পের মতো কি যেন খালি যেন কি একটা চিন্তা করেন বসে বসে সেখানে সে রাসম ভ ইত্যাদি কথা বলার বর্ণনা করা হয়েছে এগুলো আগেও বর্ণনা করেছিলাম সময় বিকল হয়ে গিয়ে লুঠনোমো কাল বিকল গন করছেন আর কাঁদছেন ভজপতি সুদস্তরবির ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন নন্দের বেটা বজপতি কে নন্দ মহারাজ বজপতি সুতো নন্দ মহারাজের বেটা ইত্যাদি সব কথা আছে সেখানে হাত পাওয়া সন্ধি ছেড়ে দিয়ে লম্বা লম্বা হয়ে যাচ্ছে কিরকম কিংবু কিং আকার খালি কাঁদছেন বিকট সে অবস্থা সবাই ভাবছেন গৌরের কি হল এটা বিশ্ববিহাদ এবার তিনি সেই লীলা প্রকাশ করবেন ধীরে ধীরে এই তার এবার যখন সেখানে শ্রীবাস পন্ডিত আদি সবাই বুঝতে পারলেন এইটা হচ্ছে গৌরাঙ্গ মহাপুর কারণে জগতে অবতীর্ণ হয়েছেন সেই অবতীর্ণ হওয়ার এই প্রথম সূত্রপাত নাম প্রেম দান করার এই প্রথম প্রথম এই যে গৌরাঙ্গম প্রথম শুরু করলেন এখানে প্রদর্শনী ডাকানুগা ভজনের এই প্রথম সূত্রপাত হলো এখানে তিনি দেখাচ্ছেন এখানে তারপর থেকে সেই বিষ্ণু বিয়া দেবী তার জীবনটা দেখলে দেখা যায় সবসময়ই প্রায় একাকীন গৌরাঙ্গম যখন ছিলেন তখনও দেখা তো। একসঙ্গে কোনো সময় দশজন বিশ জন সন্ন্যাসী চলে এলেন সবাইকে যে বলতেন শচিমায়ের যেতে বলতেন আজকে কুড়ি জন সন্ন্যাসী প্রসাদ পাবে শীঘ্রই তৈরি করতে হবে বিষ্ণুপ্রিয়া ঠেকুরাণী সমস্ত সহায়তা করতেন রন্ধন আদি করতেন এইভাবে গৌর বিষ্ণুপ্রিয়ার লীলা চলল ভগবান যখন যে লীলা করেন সমস্ত লীলাটাই আদর্শ লীলা যখন গৌরঙ্গ মহাপ্রভু গার্হস্থ লীলা আবিষ্কার করলেন সেই গৃহস্থ লীলাটাও কিন্তু আদর্শ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রু যে গৃহস্থ লীলা আবিষ্কার করে দেখালেন তার কিন্তু আর আদর্শ হতে পারে না যেখানে সাধুগুরু বৈষ্ণবকে গৃহস্থ ধর্মে দিয়ে সাধুগুরু বৈষ্ণবকে সেবা করার কথা বলা সমস্ত কিছু দেখালেন সমস্ত লীলা ধীরে ধীরে গৌরাঙ্গ আমি কিছু বুঝতে পারছি নিখ্যা হলো প্রভু যা যা ব্যাখ্যা করছেন সূত্র বৃত্তি পাঁজি টিকা সব খালি কৃষ্ণকে ব্যাখ্যা করছেন সকল স্বাস্থ্যদের বেকারণে সমস্ত কিছু যা ব্যাখ্যা কৃষ্ণকে ব্যাখ্যা করছে সংকীর্তন যোগ্য শুরু করলেন আস্তে আস্তে ভক্তদের নিয়ে সংকীর্তনয্য শুরু করলেন শেষেতে শিবা সঙ্গিনাতে সংকীর্তন রাসস্থ বলা হয় শিবা সঙ্গিনাকে যেখানে ভগবান মহাপ্রভু সেখানে সংকীর কীর্তন শুরু রাত ব্যাপী সস্তি পাচ্ছেন না কেন গৌরের উদাসীন মন যখন সচিমা দেখতেন গৌর বিষ্ণুবি এক জায়গায় কিছুক্ষণের জন্য দেখলে শচীমার আনন্দের শেষ নেই কিন্তু আর দেখতে পাচ্ছেন না সবসময় যেন বিরহ যন্ত্রণায় ভগবান অন্ত হয়ে রয়েছেন বিষ্ণুবিয় বুঝতে পারছেন এখন কিছুতেই প্রভুকে মাননে যাচ্ছে না কখনো কখনো সচিমাতা জোর করে বিষ্ণুবিয়া দেবীকে নিয়ে এসে গৌরের সামনে বসান তথাপি একটা মুহূর্তের জন্য একটু মুখ তুলে চান না বিষ্ণুবিহাদে কে উদাসীন হয়ে গেছেন কি হলো কোনো ঠিক নেই ধীরে ধীরে এইভাবে চলতে চলতে শেষে দেখি হলো বেলাও কখনো কখনো কখনো কখনো ঘরে থাকছেন না মাঝে মাঝেও ঘরে থাকছেন না সবসময় রাত্রের বেলা সংকীর্তন বিরাজ করছেন শিবা সঙ্গিনায় এবার বলো বাড়ির নদীর অবস্থা কি হতে পারে ধীরে ধীরে সবাই বুঝতে পারছেন যে কি হলো বুঝতে পারছি না ব্যাপারটা ধীরে ধীরে গৌরঙ্গু বিপ্লব বাড়তে থাকলো পরে রহস্য হল এই যখন কেশব ভারতের সঙ্গে দেখা হলো কেশব ভারতীকে গোপন কথা বললেন তা আমাকে সংসার ত্যাগ করি আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে কৃপা করতে হবে আমাকে শেষ বলছি গোপনে আলোচনা করা সম্ভব নয় গৌরাঙ্গ মহাপ্রু তৈরি করে নিলেন জগৎবাস কিবা করবার জন্য এছাড়া কোনো রাস্তা নাই তাহলে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে পড়ুয়াগণ অনেক গালাগাল দিয়েছিলেন মনে আছে ভগবান যখন ভাবা বেসে যখন ভগবান যখন ভাবা বেসে গোপী গোপি গোপি গোপি বলছেন সে হচ্ছে যখন বললে কি উপল হবে কৃষ্ণ সঙ্গে সঙ্গে একবারে ঠেঙা নিয়ে টেরে গেলেন খেদিয়ে গেলেন তাদের তারা সব পড়ুয়ারা পালিয়ে গেল গিয়ে পড়ুয়া সমাজে গিয়ে একসঙ্গে যুক্তি করলো এইরকম ধরনের এই এইরকম ধরনের অধ্যত্ত হয়েছে নিমায়ের কোন বা লোক হয় কোন বড় লোক হয় আমরা ওকে দেখে নেব সবাই মিলে মারব এই যে বিচার এসে গেল সঙ্গে সঙ্গে অনেক দিনের সুপাটিত বিদ্যা অনেক পড়াশোনা করেছেন সব বিদ্যা সব গোল্লায় গেলো আর কাউ কোনো বিদ্যাস পক্ষে হচ্ছে ওই যে ভগবানকে মারবো সঙ্গে সঙ্গে অনেক দিনের পড়া সব মানে সুপাটিত বিদ্যা সব লোপাট হয়ে গেল সব লোপাট হয়ে গেল আর কাউ কোনো বুদ্ধিতে কোনো স্ফূরণ হচ্ছে না কোনো কিছু স্ফূরণ হচ্ছে না গৌরং মাপু তখন করলেন যে আজ আমি কি জন্য গেলাম এরা সব বুঝতে পারল যদি আমি এবার যারা আমাকে আমার বিরুদ্ধে বিদ্বেষ করলো আজ যদি আমি সন্ন্যাস গ্রহণ করি তাহলে তারা আমার সঙ্গে হিংসা করতে পারবে না আমাকে সন্ন্যাস বুদ্ধিতে অন্তদূর তাতেও তাদের মঙ্গল হবে এই বুদ্ধিতে তিনি কি করলেন সন্ন্যাস নেওয়ার প্রস্তুত হলেন কাছেও তিনি অনুমতি নিয়েছিলেন অনেক সচিবায়ের কাছেও অনুমতি নিয়েছিলেন অনেক চালাকি করে কপিল কপিললে দেব ভগবান যেমন মার কাছে সব শান্ত সব ব্যাখ্যা করেছিলেন সেরকম চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবত আছে বিস্তৃত রূপে জীবের জন্ম কর্ম কিভাবে জন্ম হয় কিরকম দুঃখ ভোগ হয় সংসার হয় সব বর্ণনা করেছিলেন অপূর্বভাবে সব করে শীিমাকে যে শচিমায়ের মোহ থাকতে পারে না থাকতে পারে কি এরা ভগবানের সন্ধিনি শক্তি প্রকটিত নিজজন এদের মধ্যে কোনো অজ্ঞান অন্ধকার থাকতে পারে না তথাপি যোগমায় এসবগুলো করান পুত্রের প্রতি বাৎসল্য ভাব তার যে শ্রেষ্ঠ বাৎসল্য ভের যে প্রতিমূর্তি শ্রীমাতা রাঘুরান সেখানে দেখা গেল তিনি শচিমার থেকেও গোপনভাবে অনুমতি নিয়েছিলেন আর বিষ্ণু দেবীর কাছেও অনেক কায়দা করে নিয়েছিলেন এবং বিষ্ণু দেবীর সঙ্গে যখন প্রথম পরিণয়ের প্রথম রাত্রি ছিল সেই রাত্রিতেই তিনি মনের কথা জিজ্ঞাসা করেছিলেন যে প্রিয় তুমি কি চাও আমার কাছে তখন বিষ্ণু ঠেকুরানি নিজের প্রাণনাথকে জগৎবাসীর কাছে বিলিয়ে দিয়েছিলেন প্রথম রাত্রে ছিল বলেছিলেন আজ যে আমার আনন্দ হল আপনাকে পেয়ে আজ আমি পরিপূর্ণতা লাভ করলাম আর এই রকম আনন্দ যেন জগৎবাসীর কপালে জুটে আর জগৎবাসীর কপালে যদি জুটতে চাই তাহলে তোমার গৌরকে সবার কাছে বিতরণ করে দিতে হবে অর্থাৎ প্রথম রাস্তাতেই গৌরকে বিলিয়ে দিলেন জগতের কাছে নিজের ধন সম্পত্তি বিষ্ণু বিহার প্রাণধন কে গৌরাং মা বিষ্ণু বিহার প্রাণধন সেই প্রাণধনকে প্রাণের যে ধনকে জগৎবাসীর কাছে বিলিয়ে দিয়েছিলেন এই আদর্শ অনুভব করতে পারেন না এই আদর্শ অনুভব করতে পারেন না তারপরে তো যখন শেষে বিষ্ণু বিয়া দেবী কাঁদছেন করেছেন আমার অনুভব হচ্ছে তুমি নাকি চলে যাবে সংসার ছেড়ে তখন চৈতন্য মহাপু তাকে তখন গৌরাং মহাপু বলছেন কে বল তোমাকে সব কথা বলে তাকে মায়ার দ্বারা বঞ্চনা করে সেদিন অনেক রসিকতা করলেন করে রাস্তায় থাকে এগারো সকালবেলা চলে গেল এদিন সন্ন্যাস আর আগের দিন রাত্রিবেলা সমস্ত কিছু করে সেদিন সিধরের লাউ এনেছিলেন সেখানে কি করেছিলেন দুগুলো লক্ষি সব করে সব খেয়ে সমস্ত রাত্রি বেলা কি করলেন অনেক রাত্রে ফিরলেন গঙ্গা তীরে ভক্তদেরকে বোঝালেন তোমরা খন্দন করো না আমি তোমাদেরকে সন্ন্যাস নিলব না কোনদিন প্রতিজ্ঞা করলেন ভক্তরা সব অজ্ঞান হয়ে রয়েছেন মুর্ছে যাচ্ছেন কন্দন অব কি অবস্থা সে বর্ণনা করা যায় না সবাইকে হাতে ধরে ক্ষমা চাইলেন করে গৃহে এলেন অনেক রাত্রে বিষ্ণুবিয়া দেবী চিন্তা করছেন প্রাণনাথের এই অবস্থা কি হবে কোনো ঠিক নেই ঠিক তাই হল বিষ্ণুবিয়াকে যোগমায়া দেয় রোগমায়া কী করলেন বিষ্ণু বিয়াদেবী রয়েছেন শয়নে আর গৌরাঙ্গা মাপ্র সেখান থেকে সবাইকে মোহন বিদ্যা দ্বারা মোহিত করে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন ফেলি চলে গেল গিয়ে সেখানে ছেলে নানে ছেলে নেই কোথায় গেল হই হই পড়ে গেল সমস্ত গ্রামেতে নবদীপ ধামেতে সেখানে খবর পাওয়া গেল চলে গেছেন সন্ন্যাস নিয়ে ভাগ পাশান যাচ্ছে। হয় ক্রন্দন আর শচীমার সেসব দেখা যায় শিবা সাদী মা শিবা সমস্ত ভক্তবৃন্দ তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে শশী মায়ের বাড়িতে পড়ে রইল পাঁচ সাত দিন সমানে শশী মায় অন্নগ্রহণ করেন বারো দিন হয়ে গেছে তারপরেতে পরে যখন তিনি বৃন্দাবন অভিমুখে চৈতন্য মহাপু সন্ন্যাস নিয়ে গমন করছেন সেই সময় নিত্যানন্দবাবু তাকে বঞ্জনা করে বালকগণকে যখন বালকগণকে শিখিয়ে দিলেন এ শোনো বালকগণ যদি কেউ